আল্লাহ নামে। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে অথচ তারা এখন উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে যখন তাদের কাছে তাদের মালিকের কোন নতুন উপদেশ আসে তখন মনে হয় তারা তা শুনছে কিন্তু তারা তখনও নানারকম অর্থহীন খেলায় মগ্ন থাকে ওদের মন থাকে সম্পূর্ণ অমনোচুপি যারা জালেম তারা গোপনে বলা বলি করে এ মানুষটি তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয় তোমরা কি তার পরেও তার জাদুর ফাঁদে এসে যাবে অথচ তোমরা তো সবকিছু দেখতে পাচ্ছ সে বলল আমার মালিক প্রতিটি কথা জানেন তা আসমানে থাকুক কিংবা জমিনে তিনি সব শোনেন সব জানেন তারা তো বরং কোরআনের ব্যাপারে বলে এগুলো হচ্ছে অলিক স্বপ্ন মাত্র সে নিজেই এসব উদ্ভাবন করেছে কিংবা সে হচ্ছে একজন কবি সে নবী হয়ে থাকলে আমাদের কাছে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে পূর্ববর্তীদের পাঠানো হয়েছিল এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ইমান আনেনি এরা কি এখন ইমান আনবে তোমার পূর্বে আমি মানুষকেই সব সবসময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি তোমরা যদি বিষয়টি না জানো তাহলে আগের কেতাবাদের কাছে জিজ্ঞেস করো আমি তাদের এমন সব দেহাবয়াব দিয়ে পয়দা করিনি যে তারা খেতে পারতো না তাছাড়া তারা কেউ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়েও থাকেনি অতঃপর আমি আজাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম আজাব যখন এসে গেল তখন আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম আর জালেমদের আমি সমূলে বিনাশ করে দিলাম হে মানুষ कत जनपद ध्वस कर उत्थान घटी एरा जनर आजब एक सामने देखते पेल तक से पालाते शुरू कर लिखी तुम आज पालियों ना বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে সম্ভবত তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করা হবে এই আহাজারি করতেই থাকলো যতক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি তারা হয়ে পড়ল কাটা ফসল ও নির্বাপিত আলোক রশ্মীর মতো আসমান জমিন ও তাদের মধ্যবর্তী সবকিছুর কোনোটাই আমি খেল খেলতামাশার জন্য পয়দা করিনি আমি যদি কোনো খেল খেলতামাশার বিষয় বানাতে চাইতাম তাহলে আমি আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই এ সবকিছু বানিয়ে দিতাম বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি অতপর সে সত্য এ মিথ্যার মগজ বের করে দেয় এর ফলে যা মিথ্যা তার সাথে সাথে নিশ্চিন্ন হয়ে যায় দুর্ভোগ তোমাদের তোমরা যা কিছু উদ্ভাবন করছ তা থেকে আল্লাহ তালা অনেক পবিত্র আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তো তাঁর মালিকানাধীন তার একান্ত সান্নিধ্যে যেসব ফেরেস তারা আছে তারা কখনো তার ইবাদ করতে অহংকার বোধ করে না তারা কখনো ক্লান্তিও বোধ করে না তারা দিবরাত্রি তাঁর পবিত্রতা ঘোষণা করে তারা কখনো কোনো অলসতা করে না এরা কি আল্লাহ আল্লাহতালার বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে এরা যাদের মাবুদ বানাচ্ছে তারা কি মৃতকে জীবিত করতে পারবে যদি আসমান জমিনে আল্লাহতালা ব্যতীত আরো অনেক মাবুত থাকত তাহলে কবেই জমিন আসমানের উভয়টাই ধ্বংস হয়ে যেত এরা যা কিছু বলে আরো সে মালিক আল্লাহতালা সে সব কিছু থেকে পবিত্র ও মহান তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না বরং তাদেরই তাদের ক্রিয়া ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে এরা কি আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে মাবুত বানিয়ে দেখেছে হে নবী তুমি বলো তোমরা দলিল প্রমাণ উপস্থিত করো আমার সাথীদের এ কেতাব কোরআন এবং আমার পূর্ববর্তীদের কেতাব সমূহ থেকে পারলে কোন প্রমাণ উপস্থাপন করো এদের অধিকাংশ মানুষই প্রকৃত সত্য জানে না তাই সত্য থেকে এরা মুখ ফিরিয়ে নেয় আমি তোমার আগে এমন কোন নবী পাঠাইনি যার কাছে ওহি পাঠিয়ে আমি একথা বলিনি যে আমি ছাড়া অন্য কোন মাহবুদ নেই এবং তোমরা সবাই আমারই এবাদত করো এ মূর্খ লোকেরা বলে দয়াময় আল্লাহতালা ফেরেশ তাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন थ बार्ता पवित्र वर तल्ला कमने कहना सामने पे जा सब ही आल्ला तला समीपे शुद्ध से सब लोक दे सूपारिश आल्ला सन्तुष्ट रोन तेजरा सब समय ताय भीत संतुस्त अहंकारी তাদের মধ্যে যদি কেউ এ কথা বলে আল্লাহতালার বদলে আমি হচ্ছি মাবুদ তাহলে তাকে আমি জাহান নামের কঠিন শাস্তি দেব মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই এরা কি দেখে না আসমান সমূহ ও পৃথিবী একসময় মিশে ছিল। অতপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুই পানি থেকে সৃষ্টি করেছি এসব জানার পরেও কি তারা ইমান আনবে না আমি জেমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে এদিক সেদিক নড়াচড়া করতে না পারে এ ছাড়াও, আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছি কিন্তু এই নির্বোধ ব্যক্তিরা তার অসংখ্য নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালাই রাত দিন সুরুজ ও চাঁদকে পয়দা করেছেন এদের প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে পথে কেটে যাচ্ছে তারা এখানে চিরজীবী হয়ে থাকবে প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে হে মানুষ আমি তোমাদের মন্দ ও ভালো এ উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি অতপর তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে काफे जख तुम्हें देखे तक मन तुम्हें केवल तरफ विद्रूपर पत्र ग्रहण करोम इशारा एक व्यक्ति खराब कथा दिए तुम्हारे देवदेवी मंद भावर समालोचना अथच एरा निजे दयाल्लारण अस्वीकार करुष के सृष्टिताड़ाहुड़ो कर प्रकृति दिए किचि तुम्हारे क्दरतर निदर्शनगुल देखिए देव सूतरा তোমার আমার কাছে তাড়াহুড়ো কামনা করো না বলে যদি তোমরা সত্যবাদী হো তাহলেই প্রতিরোধ করতে পারবে না সে সময় তাদের কোন রকম সাহায্যও করা হবে না মূলত কেয়ামত তাদের উপর আসবে হঠাৎ করে এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে তখন তাকে তারা কোনো অবস্থায় প্রতিরোধ করতে পারবে না আর নাতাদের তাদের এজন্য কোনো অবকাশ দেয়া হবে হেনাবি তোমার আগেও অনেক রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল পরে দেখা গেল তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল তাই তাদের পরিবেষ্ট করে নিয়েছে হেনবি তুমি এদের জিজ্ঞেস করো কে তোমাদের দয়াময় আল্লাহ তালার আজাব থেকে রক্ষা করবে তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক কিন্তু সে কথা না ভেবেই এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে तब कि तर मबुद आर आज तरफ बात तो निजेद करते सहा पा मूलतुरुषार दान जार दिए समृद्धि एक दीर्घ समय अतिबादित हो जा देखते जमीन के चारिदिक तर संकुचित आन তারপরেও কি তারা বিজয়ী হবে বলে আশা করে কেনাবি তুমি বলো আমি তো শুধু ওহি দিয়ে তোমাদের জাহান নামের ভয় দেখাই কিন্তু এরা হচ্ছে বুধির তাই এদের সতর্ক করা হলেও এরা সে সতর্ক বাণী শুনতে পায় না অথচ তোমার মালিকের আজাবের সামান্য কিছু অংশও যদি এদের স্পর্শ করে তখন এরা বলে উঠবে হায় দুর্ভাগ্য আমাদের আমরা সত্যি জালিন ছিলাম কেয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্য একটি মানদণ্ড স্থাপন করব অতপর সেদিন কারও কোনো মানব সন্তানের ওপরই কোন রকম জুলুম হবে না যদি একটি শস্য দানা তার কোনো লুকিয়ে থাকে হিসাবের পাল্লায় তা আমি যথার্থই এনে হাজির করব হিসাব নেয়ার জন্য আমি যথেষ্ট অবশ্য আমি মূসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সলাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম পরহেজগার লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ এটা তাদের জন্যে যারা আল্লাহতালাকে না দেখেও ভয় করে এবং তারা ক্যামত সম্পর্কে ভীত থাকে। আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ এ কোরআন আমি তোমরা কি এর অস্বীকারী হতে চাও আমি আগে ইব্রাহিমকে ভাল বিচারের জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্মুখ অবগত ছিলাম যখন সে তার পিতা ও তার জাতির লোকদের বলল এ নিষ্প্রাণ মূর্তিগুলো আসলে কি যার এ বাজাতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর এবাদত করতে দেখেছি এটাই বেশি কিছু আমরা জানি না সে বলল এগুলার পূজা করে তোমরা নিজেরা যেমন আজ সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হচ্ছ তেমনি তোমাদের পূর্বপুরুষরাও গোমরাহিতে নিমজ্জিত ছিল তারা বলল তুমি কি আসলেই আমাদের কাছে কোন সত্য নিয়ে এসেছ না অযথাই আমাদের সাথে তামাশা করছ সে বলল না এটা কোনো তামাশার বিষয় নয় বরং তোমাদের মালিক যিনি তিনি আসমান সমূহ ও জমিনের মালিক তিনিই এগুলো সৃষ্টি করেছেন আর আমি নিজেই হচ্ছি এ ব্যাপারে সাক্ষীদের একজন আল্লাহ শপথ তোমরা এখান থেকে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। পর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল যাতে করে তারা তার ঘটনা জানার জন্যে এ বড়টার দিকেই ধাবিত হতে পারে যখন তারা ফিরে এসে মূর্তিদের এ দুরবস্থা দেখল তখন তারা বলল আমাদের দেবতাদের সাথে এই আচরণ করল কে যেই করেছে নিঃসন্দেহে সে জালেমদের একজন। লোকেরা বলল আমরা শুনেছি এক যুবক ওদের সমালোচনা করছিল হ্যাঁ সে যুবককে বলা হয় ইব্রাহিম তারা বলল যাও তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলোর সাথে এই আচরণ করেছ সে বলল বরং ওদের বড়টি সম্ভবত এসব কিছু ঘটিয়েছে তোমরা মূর্তিগুলোকে জিজ্ঞেস করো না তারা যদি কথা বলতে পারে তাহলে তারাই বলবে কে তাদের সাথে এ আচরণ করেছে ইব্রাহিমের এই অভিনব চুক্তি শুনে তারা নিজেরা চিন্তা করে নিজেদের দিকে ফিরে এল এবং একে অপরকে বলতে লাগল জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে জালেম তো হচ্ছে তোমরা যারা এর পূজা কর অতপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল ওরা বলল হে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না সে বলল তাহলে তোমরা কেন আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না তোমাদের কোনো অপকারও করতে পারে না ধিক তোমাদের জন্য এবং আল্লাহ আল্লাহতলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য তোমরা কি এদের এই অক্ষমতাটুকু বুঝতে পারছ না এ সময় রাজার লোকেরা বলল একে আগুনে পুড়িয়ে দাও যদি তোমরা কিছু করতেই চাও मूर्तिगुलशोध ग्रहण कर अपर दिखे तुम इब्राहिम शीतल और शांत फिर आईल्ट क्षतिग्रस्त अतपर ताके नबी लूथ के उद्धार कर देशे नहीं गलम जिखने दुनिया वे अनेक कल्याण रेखे अतपर इब्राहिम के तर ऐले हिसाब सेशाह दान कर তার উপর আরও দান করলাম পৌত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকেই আমি ভালো মানুষ বানিয়েছিলাম আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপদ দেখাত কাজ করা নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওহি পাঠিয়েছি তারা সর্বত্রই আমার আনুগত্য করত প্রমের মতো আমি লুটকেও প্রজ্ঞা দান করেছিলাম তাকেও আমি এমন একটি জনপদ থেকে উদ্ধার করে এনেছি যার অধিবাসীরা অশ্লীল কাজ করত সত্যি তারা ছিল জঘন্য বধ ও গুণাগার জাতি আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছি উপরন্তু সে ছিল একজন সৎ কর্মশীল নবী হে নবী তুমি নুহের কাহিনীও তাদের শোনাও নুহ যখন আমাকে ডেকেছিল ডেকেছিল ইব্রাহিমেরও আগে তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এক মহাসঙ্কট থেকে উদ্ধার করেছিলাম আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল আসলেই তারা ছিল বড় খারাপ জাতের লোক অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি দাউদ ও সোলাইমনের ঘটনাও তাদের শোনাও যখন তারা একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল মোকদ্দমাটা ছিল এমন রাতের মানুষদের কিছু মেষ অন্য মানুষদের খেতে ঢুকে তা তসনাস করে দিল আমি নিজেও তাদের সাথে বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম অতঃপর আমি সঠিক রায় যাকে বুঝিয়ে দিয়েছিলাম অবশ্য আমি তাদের উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আমি পাহাড় পর্বত এবং পাক পাখালিকেও দাউদের অনুগত করে দিয়েছিলাম যেন তারাও তার সাথে আল্লাহ তালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে আর আমি এসব কিছু ঘটাচ্ছিলাম আর আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছি যাতে তোমরা তোমাদের যুদ্ধের সময় পরস্পরের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো তারপরেও কি তোমরা আমার শকর হবে না আমি প্রবল হাওয়াকে সোলায়মানের জন্য বসীভূত করে দিয়েছিলাম তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখে দিয়েছি মূলত আমি প্রতিটি বিষয়ের ব্যাপারেই সম্মক অবগত আছি শয়তানদের মাঝে তার কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রের ডুবুরির কাজ করত তার জন্য এছাড়াও এরা বহু কাজ আঞ্জাম দিত তাদের রক্ষক তো আমি ছিলাম স্মরণ করো যখন আয়ুব তার মালিককে ডেকে বলেছিল হে আল্লাহ আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে আমায় তুমি নিরাময় করো। কেননা তুমি হচ্ছ দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু অতপর আমি তার ডাকে সাড়া দিলাম তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম তাকে যে শুধু তার পরিবার পরিজনী ফিরিয়ে দিলাম তা নয় বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম আরো স্মরণ কর ইসমাইলের কথা এরা সবাই আমার ধৈর্যশীলের অন্তর্ভুক্ত আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম কেননা তারা ছিল নিক্ষার মানুষদের দলভুক্ত স্মরণ করো জুনডুনের কথা যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারব না অতপর আমি যখন তাকে সত্যি সত্যি ধরে ফেললাম তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকল হে আল্লাহতালা তুমি ব্যতীত কোনো মাবুথ নেই তুমি পবিত্র তুমি মহান অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে আমি উদ্ধার করলাম আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি আরো স্মরণ করো জাকারিয়ার কথা যখন সে তার মালিককে ডেকে বলেছিল হে আমার মালিক তুমি আমাকে একা নিঃসন্ত এবং তার মনের আশা জন্য আমি তার স্ত্রীকে মুক্ত করে সম্পূর্ণ সুস্থ সন্তান ধারণোপযোগী করে দিয়েছিলাম আসলে এর লোকগুলো হামেশাই সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত তারা সবাই ছিল আমার অনুগত বান্দা স্মরণ করো সেই পূর্ণবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল অতপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ভুঁকে দিলাম এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম যাদের কথা আমি বললাম এ হচ্ছে তোমাদেরই স্বজাতি এরা সবাই একই জাতি আর আমি তোমাদের সবার মালিক অতএব তোমরা আমারই গোলামই করো কিন্তু পরবর্তী সময় তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয় টুকরো টুকরো করে ফেলল অথচ এদের সবার জানা উচিত এরা আজ যত মতবিরোধী করুক না কেন সর্বশেষে সবাইকে এক হয়ে আমার কাছেই ফিরে আসতে হবে কোন ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেক কাজ করে তাহলে তার সৎ চলার এই প্রচেষ্টা কিছুতেই অস্বীকার করা হয় না কেননা আমি তার জন্যে তার প্রতিটি কাজই লিখে রাখি এটা কখনো সম্ভব নয় যে যে জাদিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তার আবার তাদের ধ্বংস পূর্ব অবস্থায় ফিরে আসবে যে পর্যন্ত না কেয়ামতের নিদর্শন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চ ভূমি থেকে পতঙ্গের মতো নিজের দিকে বেরিয়ে আসতে থাকবে কেয়ামতের ব্যাপারে আমার অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে ता देखे जरा दिन अस्वीकार कर सबकि आल्ला बदले मबुद बनाते सबाई जहाानवे इंधन आज तुम्हारा सबा के पौछते सत्य मबुद हत्या तुम्हारा गोलामी करते তাহলে আজ তারা কিছুতেই প্রবেশ উপাসক সবাই এদের জন্য অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে অবশ্যই তাদের জাহান্নাম ও তার আজাব থেকে অনেক দূরে রাখা হবে তারা তাদের সুখের ঘরে বসে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না তাদের জন্য তো বরং সেখানে তাদের মন যা চায় তাই হাজির থাকবে তাও থাকবে আবার চিরকাল ধরে চাহান নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোন রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না সেদিন ফেরেস তাদের অভিনন্দন জানিয়ে বলবে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন দিন যেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব ঠিক যেভাবে কিতাব সমূহ গুটিয়ে ফেলা হয় যেভাবে আমি একদিন এ সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবেই আমি আবার এর পুনরাবৃত্তি ঘটাব এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি আর এ কাজ তো আমি করবই আমি জবুর কেতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে পরিষ্কার করে আমার কথা লিখে দিয়েছি একমাত্র আমার যোগ্য বান্দারাই এ জমিনে নেতৃত্ব করার অধিকারী হবে এ কথার মধ্যে আমার এবাদাত যোগার বান্দাদের জন্য সত্যি এক মহাপায়গাম নিহিত আছে হে নী আমি তো তোমাকে সৃষ্টি সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি আমার উপর এই মর্মে ওহি পাঠানো হয়েছে যে তোমাদের মানে তোমরা কি তার অনুগত বান্দা হবে না হ্যাঁ তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো আমি তোমাদের জান্নাতে সুখবর দেওয়ার পাশাপাশি আজাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করছি था जाना जे आजा तुम्हारे खूब ना किस्वर बोपन करो अवकाशुकू हे तुम्हारे एक परीक्षा मात्र किंबा होते समय तुम्हारे कि माल सम्पद दाना सर्वशेषे से बोल हे मालिक तुम्हें ন্যায়ের সাথে মীমাংসা করে দাও হে মানুষ তোমরা আল্লাহ সম্পর্কে যা কিছু কথা বানাচ্ছ সে সব কিছুর অনিষ্টের ব্যাপারে একমাত্র আমদের মালিক দয়াময় আল্লাহ তালার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে